السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو در شك من دولي اپنا جارعي جخان تهكي شارع بشو جخان تهكي اما دره پروگرام دیکھ چن سنچن اللہ پندر جزائق خير دیک ایبوان عمر جا بول چی اپنا جا سنچن تار پر عمل قراتو فق دیک اللہم آمین اسلامی ارتونیتی شاته شمپک تو بشوئی رین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 তোমরা ওই শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করতে পারো কিন্তু আল্লাহ বলছেন কোন সমস্যা কর বোঝা গেল যেকোনো ভাবে আল্লাহ যেখানে এই বিবাহের কথা বলেছেন মহিলাকে মোহর প্রদান করতে নির্দেশ দিয়েছেন বলাই বাহুল্য বিবাহের সময় স্ত্রীকে মোহর প্রদান করা হচ্ছে তার নিকট থেকে পণ বা যৌতুক নেওয়া খরজের বিপরীত কি হতে পারে আল্লাহ যেটা করতে যেটাকে উল্টে দিচ্ছেন দিচ্ছেন। আল্লাহ তুমি নাও এটা উল্টে দেওয়া হল আল্লাহর বিধানকে উল্টে দিয়ে এক শ্রেণীর যুবক্রেণীর বর অথবা বরের বাবা অনেক সময় বর চায় না নিতে বরের বাবা চায় মা চায় বর সে সময় বলে কি করব আব্বা বলছে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 তার মানে আমার বিয় আমার কাছ থেকে নিয়েছে তখন আমিও ছেলের বিয়ে দেবো সেখানে যে বিয় হবে আমি তার কাছ থেকে নেব আচ্ছা বলুন তো যদি আপনার বাড়িতে ডাকাতি পরে যে ডাকাতে আপনার মাল লুট করে নিয়ে যায় তাহলে কি আপনার জন্য যায়জ যে আপনি পাশের বাড়িতে কিংবা অন্য গ্রামে গিয়ে এক বাড়িতে গিয়ে ডাকাতি করে নিয়ে আসবেন যদি বলেন যে আমি বদলা নেবো তো যে ডাকাতি করে নিয়ে গেছে তার বাড়ি ডাকাতি করে নিয়ে আসুন যে নিয়ে গেছে তার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে আসুন এখন আপনার বাড়ি থেকে একজন টাকাতি করে নিয়ে গেল এখন আপনি আমার বাড়ি থেকে টাকাতি করে নিয়ে যাবেন আমি তো ছাড়বো না কিসের প্রতিশোধ প্রতি এটা কি করে হয় বিভিন্ন ওজোরে তারা এই হারাম খেয়ে থাকে বরের বাবা বাঘের থাবা হয়ে তখন যেখানে সেখানে নজমারে যত পারে নোচ মারে আর যদি বাকি থাকে কিংবা দিতে না পারে বউ যখন গড়ে আসে তখন বউকে নিয়ে নানা গঞ্জনা ভৎসনা উঠতে বসতে বেচারি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 ফুলসজ্জা হওয়ার পূর্বে তা রূপে অথবা আংশিক রূপে আদায় দেওয়া জরুরি একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন যদি তুমি হও না বিয়ে করবে অথচ বউকে কিছু না যদি মিসকিন হও ব্যাখ্যা করি দেবো না তাহলে তুমি মিসকিন নও তুমি সিকিন সৌদি আরবে বলেন তা মিসকিন হলো সিকিন সিকিন বলেন তাকে বলে মিসকিন মানে তো নিশ্চয় গরিব আর সিকিন মানে চাকু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 কারও মাধ্যমে অথবা নিজে সরাসরি শ্বশুরের সঙ্গে চুক্তি করবেন যে আমি নগদ মোহর দেবো তাতে আপনার যদি বেশি না পারেন এক হাজার টাকাই হলো এক হাজার টাকা নগদ দিতে পারবেন এক হাজার টাকাই মোহর কিন্তু মুশকিল হলো কে নিয়ে শ্বশুর বলবে না বাবা তুমি না দিতে পারলে সমস্যা নেই কারণ শ্বশুরের একটা মুশকিল আছে কি তাদের ভিতরে একটা খটকা আছে যে দশ টাকা নগদ দিয়ে দেবে তারপর পরে যদি কোনো গোলমাল হয় তাহলে তো জামাইটাকে বেঁধে রাখা যাবে না জামাই হয়তো মেয়েটাকে তালাক দিয়ে দেবে তখন তো মুশকিল হয়ে যাবে আর যদি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 তাতে লাগলে পরে তলোয়ার ভেঙে যায় সেই লৌহ বর্মটা কোথায় তুমি সেইটাই ফাতেমাকে দাও ফাতেমা লৌহ বর্ম কি করবে বিক্রি করে তো কিছু হতে পারে তাই না সেই লৌহ বর্মটা আলী রাজি আল্লাহ ফাতেমা কে দিলেন সেইটা গ্রহণ করে তারা বাসর করলেন সংসার করতে শুরু করলেন বোঝা গেল কি মহিলাকে নিয়ে সংসার করার আগে ওকে কিছু দাও এটা শরীয়তের বিধান কিছু নাও নয় দাও কিছু নাও নয় দাও কোনো কোনো জায়গায় বিয়ে পড়ানো হয় না বি আটকে যায় বিয় বলেছিলেন যে এত টাকা বাকি থাকলো বিয়ের দিনে দিয়ে দেবো দেন ভাই কোনো তুমি জোগাড় করতে পারেনি। পরে দিয়ে দেব না তাহলে বিয়ে হবে না এ অট বিয়ে হবে না এরকম হয় না হয় না আল্লাহ কত বড় নিষ্ঠুরতা বহু চেষ্টা করেছি বহু ঋণ করার চেষ্টা করেছি কেউ ঋণ দেয়নি আমি পরে দিয়ে দেবো এই বিবাহ এই মজলিস এই খরচ এই এত কিছু আপনি বরবাদ করবেন না বিয়ের গরজটা সে তার তো খরচ না এ তো এর এর ধ্বংস এর নষ্ট হবে সে তখন বলে ভাই উঠে চল এই ছেলে উঠে চলো বিয়ে হবে না কোন রকমের মায়া মমতা প্রদর্শন করা হয় না নিষ্ঠুর সমাজে লানতা তো আসবে না তার কি আসবে একটা মেয়ের মনকে তুমি এইভাবে দুঃখিত করছো মেয়ের বাবাকে তুমি এইভাবে উপেক্ষিত করছো একজনকে এইভাবে তুমি অত্যাচারিত করছো তুমি তোমার সুযোগ নিয়ে তুমি বরের বাবা হয়েছ তাই একদম বাগের থাবা হয়ে যাবে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 ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে যে বিয়ে করবে মোহর দেওয়া জরুরি বেশি দেওয়া জরুরি না একটু ধৈর্য ধরে বুঝুন বললেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ কিন্তু ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে জানতেন যে সাহাবি উন্নিশ সাহাবি বললেন কিছু নেই এর আসুল আল্লাহ আমার কি দেওয়ার মতো কিছুই নেই তিনি বললেন বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কি না যাও বাড়িতে ফিরে যাও দেখো বাড়িতে কিছু আছে কিনা তোমার বাড়ি যেটা কিছু আছে কি না দেওয়ার মতো দেখ সাহাবি বাড়ি থেকে ফিরে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ বাড়িতে আমি এমন কিছু পেলাম না যে জিনিসটা দিয়ে আমি এই মহিলাকে মোহর দিয়ে বিয়ে করবো রাসুল্লাহ যাও খুঁজে দেখো যদিও লোহার একটা আংটিও হয় তবু সেটা খুঁজে নিয়ে এসে একে দাওনি বিয়ে করো দিতে হবে লোহার আংটি হলেও দিতে হবে কিছু দেওয়ার বিনিময়ে বিবাহ করো নেওয়ার বিনিময়ে নয় এ হচ্ছে বিধান কিন্তু নিঃশাহী সাথে থাকুন প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আপনাদের সামনে এসে সাহাবির বাকি কেসাটা আপনাদের কাছে বলি সাহাবি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 আর তুমি পড়লে ওর দেহে কিছু থাকবে না তার লাভটা কি হল দেওয়া তো হলো না কিছুই দীর্ঘক্ষণ বসে থাকার পর যখন দেওয়া হবে না বিয়ে হবে না বসে আছেন নির মহানবীলাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন এই শোনো শোনো শোনো তোমার কি কোরআন মুখস্ত আছে তোমার কি কোরআন মুখস্ত আছে সাহাবি বলেন জি জি আমার কোরআন মুখস্ত আছে অমুক অমুক শোনা আমার মুখস্ত আছে রসুল্লাহ সাল্লাহ আসালাম বললেন তাহলে যাও ওকে কোরআন শিখিয়ে দাও আমি তোমার সাথে কোরআনের বিনিময়ে বিবাহ দিলাম কি মোহর হলো কোরআন তবু মোহর দিতে হবে কোরআন শিখিয়ে দাও এই শিক্ষা তবু দিতে হবে দানিস বুখারি মুসলিমে আছে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মোহর না দিয়ে কোনো উপায় নেই কোরআন শিখিয়ে দিতে হলেও স্ত্রীকে আপনি বিনামূল্যে নিয়ে আসবেন এটা হতে পারে না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 পূর্ণ শর্ত এই যে তাই যার দ্বারা তোমরা লজ্জাস্থান ও গোপনঙ্গ কে হালাল করে থাকো দেখছেন স্ত্রীর কাছে আপনার লজ্জা বলে কিছু থাকবে না তাই না এবং বিবাহ হয়ে গেল স্ত্রী স্ত্রী আপনার লিবাস আর আপনি তার লিবাস এক অপরের লিবাস সেখানে লিবাসের কারবার নেই এই যে একটা অধিকার আদায় হলো তার সমস্ত দেহের মালিক হয়ে গেলেন আপনি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 তাকেই ঘুরিয়ে দাও যার শিল তারই নোড়া তারই ভাঙো দাঁতের গোরা তা না তার দাঁতের গোড়া ভাঙবে কেন তুমি তার কাছ থেকে নিয়ে তাকে পথে তাকে দেবে এখন দেওয়া হলো গুরুত্ব। বিনিময়ে বিবাহ পূর্ব যুগেও ছিল শুধু আমাদের ইসলামই না ইসলাম আসার পূর্বেও আপনার মোসা নবী আলহ ইসলামের যুগেও মোহরের প্রথা প্রচলিত ছিল তাই না শুনুন ঘটনা মোসা আলাই ইসলাম ওই যে একজনকে এক চড় মারলে না মারা গেল তাই না দিয়ে তারপরে ভয় খেলেন লোকে বললো যে আপনি এখান থেকে চলে যান পালি যান না হয় ফেরান আপনাকে শেষ করে দেবে তো বেচারি ভয়ে পালিয়ে গেলেন দিয়ে মাদিয়ান শহরে সেখানে গিয়ে এক জায়গায় গাছের নিচে ছায়া অবস্থান করছিলেন এমন সময় দেখলেন সব ছাগলের রাখালরা ছাগল নিজে নিজে ছাগল ভেড়া নিয়ে এসে পানি পান করাচ্ছে একটা কুয়া আছে সেই কুয়া থেকে পানি তুলে তুলে পানি পান করাচ্ছে তো দুটো মেয়ে তারা এক পাশে দাঁড়িয়েছে লজ্জার সাথে যেমন মেয়েদের করা উচিত এ নয় যে পুরুষদের সাথে গিয়ে হ্যাঁ আমাদেরকে আগে দাও হ্যাঁ যেমন মেয়ে তেমনি লজ্জাশীলা তেমনি সব কিছুই আদব দেখেই বুঝতে পারছেন যে কোনো ভালো ঘরের মে বাধ্য হয়ে ছাগল চড়াতে এসেছে যে বলে কি ব্যাপার তোমাদের মোসা আলাহিসাল্লাম কী ব্যাপার তোমাদের বললেন যে আমার আব্বা বৃদ্ধ সাই খুন ছাগল চড়াতে পারেন না এইভাবে আমাদেরকে ছাগল নিয়ে আসতে হয় দিয়ে মোসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে দিচ্ছি তার পানি তুলে ছাগলদেরকে পানি পান করে দিলেন সঙ্গে সঙ্গে মেয়ে দুটি বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে বললেন আব্বা আজ এই ব্যাপার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 কি করে বুঝল মহিলা সঙ্গে যতক্ষণ ছিল মোসা আলাইসালাম তাদের সাথে যে আচরণ করেছেন তাদের দিকে যেমন একজন যুবক যুবতী সামনাসামনি হলে তাকাতাকি করে বেশি হ্যাঁ কিন্তু না এটা আমারত তাই না আপনার সামনে একটা মেয়ে এসেছে আপনি তাকে তাকি তাকি দেখবেন দেখা হালাল নয় আপনি দেখবেন আর চুজুড়ে দেখবেন এটা আমার মতো তাই না তো এই আমার দ্বারি বুঝেছিলেন আব্বা বুঝতে পারলেন যে এই রকম যদি মজুর আমার জামাই হয় তাহলে উপযুক্ত জামাই হবে তারপরে মোসা আল্লাহামকে বললেন আলা ইন্নি উড়িদান ইয়া বাবা আমি চাচ্ছি আমার দুটো মেয়ে আছে দুটোর মধ্যে তুমি একটা পছন্দ কর। একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো কিন্তু শর্ত আছে মোহর কি দেবে বলো কি। বললেন আট বছর আমার বকরি চড়াবে আট বছর দেখছেন। জন্য মোশা থেকে বড় মোহরা মসা ইসলামের মোহর দেখছেন যদি দশ বছর করো তাহলে তোমার তরফ থেকে হবে কিন্তু আট বছর পুরো করা জরুরি আমি আমার মেয়ের বিয়ে দেবো এই শর্তে আট বছর আমার মজুরি করবে মোহর দিতে হবে বুঝতেই পাচ্ছেন গুরুত্ব একজন সৎ বলা হয়েছে নবীর নাম ছিল সোহেব কিন্তু সঠিক না একজন নেক লোক তার মেয়ে দুই কন্যা তো তিনি বিবাহ দিচ্ছেন কিসের বিনিময়ে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 বাতার মজুরি করতে লাগলেন তারপরে আস্তে আস্তে আস্তে তিনি সেখান থেকে কোন মহিলা যদি বাবা মাকে যদি না বলে যদি বিবাহ করে সেই বিবাহটা বাতিল কিন্তু মহিলাটা বুঝতে পারলো পরক্ষণে যে আমার বিবাহ বাতিল বলে গণ্য হয়েছে সেই মহিলাটা আবার প্রত্যাবর্তন করছে যে বাবা আমার করে বাবার অনুমতি ছাড়া শরীফের হাদিস যে মহিলা নিজে নিজে বিয়ে করবে অভিভাবকের অনুমতি ছাড়া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 আসসালামুকুম বরহমাত